আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন এত বড় নিয়ামত সেটা কি কিভাবে গ্রহণ করলাম এই বিষয়টা রসুল রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে জ্বালানো এটাই হলো মাকসাদ যেন আমি আমার হায়াতটা আমার জিন্দিটা গোটা আমুল গুরু আল্লাহ দিয়ে সাজাতে পারি এটা হচ্ছে মাকসাদ এই উৎসাহ উদ্দীপনা মনের মধ্যে এই আগুন যেন জলে এই জন্য আলোচনার প্রসঙ্গ এবং টার্গেট তাও জানিয়েছি টার্গেট হচ্ছে আমাদের রবিউল্লাহ আল্লাহ হাবি সাল্লামের সাথে সম্পৃক্ত একটা মাস রসুলের জন্মের মাস রসুলের মাসকে টার্গেট পায় তার মূল্য কম থাকে চেয়ে নিলে কষ্ট করে অর্জন করলে ওই জিনিসের মূল্য মানুষের কাছে বেশি থাকে আল্লাহ সব তালা কোন নবীকে যত নবী পাঠিয়েছেন আল্লাহ সমস্ত নবীদের কেমনি পাঠিয়েছেন কেউ চায় নাই সন্তান চেয়েছেন নবীরা আদালত ইব্রাহিম আলী সন্তানিয়া আলি সালাম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে নবী চান্নাই আদালতে আলী সাল সালাম भाई के नबी बढ़ान आल्लर का सुपारिश कर भाई हारून के साथी कर सहयोगता कर नबी আল্লাহ চাওয়াইছেন যে আল্লাহ একজন নবী আপনি পাঠান ওখানে মক্কাকে আমি বানাইছি আপনি মক্কায় পাঠান জন্য শিক্ষক পাঠান উপযুক্ত শিক্ষক তো আল্লাহ যখন হয় আমরা দেখি প্রধান আলোচক যখন আলোচনা শুরু করেন তার আগে দিয়ে ব্যবস্থাপনায় যারা থাকেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থাপক অনেকেই থাকে একজন শুরুতে গজল করবে তার জন্য একজন উপস্থাপক থাকে একজন বলে দেয় এখন অমুকে গজল করবে একজন তিলাওয়াত করবে যে কেউ একজন বলে দেয় অমুকে এখন তিলাওয়াত একজন আলোচককে দিবে যে তুমি কিছুক্ষণ আলোচনা করো মজমা একটু জমক তারপর মূল ব্যক্তিকে আনা হবে ওই মজমা জমার জন্যে একজন ঘোষক কারো নাম ঘোষণা করেন কিন্তু যখন আলোচনা শুরু করবে তখন যে কেউ না ঘোষণা করে যে এখন আপনাদের সামনে ও মুখে বক্তব্য দিবেন আল্লাহ নবুতের এই মজমা যেখানে নিজেরা কথাগুলো নবীদেরকে দিয়া গোটা দুনিয়ায় ছড়িয়েছেন নব প্রধান অতিথি এখন আল্লাহ হজরত ঈসা আলি সাল্লা দিয়া ঘোষণা দেওয়া ইসে যে আপনি বলে যান বলে যান মানুষকে শুনিয়ে যান যে আপম্বর শ্রেষ্ঠ নবী এই মজমার প্রধান আলোচক প্রধান ব্যক্তিত্ব প্রধান আকর্ষণ প্রাণ আয়াত নম্বর ছয় আঠাশ নম্বর পারাফের এগারো নম্বর পৃষ্ঠার আল্লাহ ইসা আল্লাহ ঘোষণাটা ও কোরআনের অংশ বানিয়ে দিচ্ছেন আমাদেরকে দেখানোর জন্য দেখো আমার নবীর মূল্য দেখ সম্মান দেখালা বলছেন ইন্সুল কলি মাইন মিন তৌরা والسلام ঈসাই সালাম বল ইসরা আমার সম্প্রদায় আমি নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন করেছিলাম যে ওইটা আসমানি কিতাব আল্লাহ আমাকে নতুন কিতাব দিয়েছেন ইঞ্জিল আমি আমার দায়িত্ব শেষ করেছি অতীতের সত্তাং করলাপ ভবিষ্যতে যেটা আসছে মানে এটা অনেক বড় নিয়ামত যে নিয়ামত তোমরা পেতে যাচ্ছি এমন একজন রসুলের সুসংবাদ আমি দিচ্ছি তোমাদেরকে যিনি আমার পরে আসবেন যার নাম বিষয়টা উল্লেখ করেছে। যে মজমা যখন শেষ হয় তখন কিন্তু ওই ঘোষক আবার ঘোষণা দেয় যা আমাদের মহান ব্যক্তির আলোচনা শেষ হয়েছে আমরা মজমা এখন সমাপ্ত ঘোষণা করলাম সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে যে মজমা শেষ আমি ঘোষণা দিয়ে গেলাম তেমত চলে আসবে মজমা শেষ মজমা শেষ এই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ ওই আগের ঘোষক যে ঘোষক নবী মোহাম্মদ সাল্লাই সুসংবাদ দিয়েছিলেন आगमने चले जाओ घोषणा सम्मान अमार अमार सम्मान श्रुति आदर मेरे जख तक वंश देखी अल्लाह तला हबीब के दुनिया पाठान समय सब लक्ष्य कर রসুলের সাথে যে বিষয়টাই সম্পৃক্ত হয়েছে যেটাই আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত হয়েছে পূর্বপুরুষ আল্লাহ তাঁদেরকে কবুল করলেন রসুলের যাকে সব আসমানি কিতাব ওয়ারা উম্মত ইয়াহুদি বলেন খ্রিস্টান বলেন ইসাই সবাই যাকে নিজেদের লিডার মনে করে হজরত ইব্রাহিম আলী দাবি করে ছিলেন দাবি করে নাসারা এই দাবিটা কেন করে দাবিটা করে নিজেদের মর্যাদা বাড়ানোর জন্য যে যেহেতু ইব্রাহিম আলী সাল্লাম ইয়াহুদী ছিলেন আমরাও ইয়াহুদী আমাদের মূল্য অনেক বেশি যেহেতু ইব্রাহিম আলী নাসারা ছিলেন আমরাও নাসারা আমাদের মূল্য বেশি নিজেদের মর্যাদা বাড়ানোর জন্য হালি ইব্রাহিম আলী নিজেদের দলের মনে করেন আল্লাহ সেই নবী ইব্রাহিম আলী সালাম পুরুষ হিসাবে কবুল করেছেন পাঠাইলেন কোথায় মক্কাতুল মু হচ্ছে গোটা দুনিয়ার হাট বলা হয় জিওগ্রাফিক হাট হচ্ছে মক্কাত্মা गोटा दुनिया शरि हार्टर अवस्था ठीक मज तीन दिक्कत खाली शून्य शरि झुल्ला जजिया पश्चिम सैडे लुहित सागर दी गोटा जजीर तुम के तीन दिक्कत पानी खाली कर दिया হাটে থাকে বিশ্ব মানচিত্রের মধ্যে জাজিরাত আরবটা ওই রকমই যেন ঝুলে আছে কারণ আল্লাহ জাজিরাত আরবকে ওই মর্যাদা দিয়েছেন হাতটা। মানুষের শরীরের হাট সম্পর্কে রসুল বলেছেন মানুষের হাত সম্পর্কে রসুল বলেছেন এটা ঠিক হয়ে গেলে গোটা শরীর ঠিক হয়ে যায় আক্ষরিক অর্থেও যদি আপনি চিন্তা করেন ডাক্তাররা বলেন যে হাত বিফল पम्पिंग शेष सबकिफल हार्ट फेल मानस शेष गोटा दुनिया जजीर तुम्हारा विश्व ठीक हो जा गोटा दुनिया मुसलमान दिन सम्मान फिर आसबा कदम आगे विश्व माता ट्राम सहेब एक कथा सऊदी गवर्नमेंट तोर्थन उठा टिका कथा कटु मन हासिर खेत खराब वास्तवता आजकल आरब शासक राष्ट्र क्षमता टीके थार गोपने गोपने इजराइल के पर्यतन कर এগুলো আজকে প্রমাণিত শক্ত কথা কারো প্রতি আক্রোশ বিদ্বেষ অন্তরে কথাগুলো আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের হাট বিকল হয়ে যাচ্ছে আমাদের হাটের উপর আক্রমণ আসছে শরীর হিসাবে গোটা দুনিয়ার মুসলমান ওই হাট শরীর শরীর হিসাবে আতঙ্কিত আজকের যে অবস্থা এগুলো আলোচনা করতে খারাপ লাগে কারণ ভুল মেসেজ অনেকে নিয়ে নিবে আরবের প্রতি বিদ্বেষ এসে যায় আরবের প্রতি নানান কুমন্তব্য চলে আসবে না এগুলো না করা শাসকদের কথা বলছি। আর আরবের বলছে না। মানুষের মধ্যে খারাপ আছে ভালো আছে সব জায়গায় শাসকদের কথা বলছে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ইতিহাস আপনাদের জানা তুর্কি খেলাফত ইসলামের শেষ খেলাফতের ঝান্ডা খিলফত হিসাবে আপনারা যাকে চিনেন আর্তুগাল অটোমান খিলাফতের যিনি প্রধান সেই যে চলে আসছে আটশো বছর হাজার বছর ইসলামী নাম তার মধ্যেও কিছু কাজ হয়ছিল আমেরিকার সাথে ব্রিটেনের সাথে মিত্র শক্তির সাথে হাত রেখে কারা তাদেরকে তাড়িয়েছিল আজকের সৌদি শাসকদের পূর্বপুরুষরা আপনারা দখল করে আপনারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে আমাদের আমরা মানি কিন্তু শেষ খলিফা শেষ খলিফা আব্দুল হামিদ এতটুকু তো ছিল যার কাছে প্রস্তাব করা হয়েছিল একটু জমিন আপনার কাছ থেকে আমরা আপনার ঋণ গুলো পরিশোধ করে দেওয়া হবে তুর্কি তাদের কাছে প্রস্তাব দিয়েছে এটা যে আপনি একটু যদি রাজি হন আপনার ঋণ মৌকুফ করে দেওয়া হবে ইয়াহুদিদের জন্য একটু জমিন চাই আপনার একটু ভূমি চাই কিছু নাই প্রভাব সৃষ্টি করেছিল অস্বীকার করছি না কিন্তু অতটুকু অনুভূতি তখনও ছিল তিনি বলেছেন আমার সমস্ত ঋণ মৌকুফের পরিবর্তে যদি यहुदी देर एक माटी चाओ माटी ताओ हमी दितरा जिदा। ताओ दितरा जिदा। तो तादिर की मुस्कृत पद चारनाई देखेंगे আজকে জাজিরাত আরব থেকে যেখানে গোটা আরব দ্বিত আরব আমিরাতমান সৌদি আরব সহ গোটা জাজিরা যেটা আরব দীত সমস্ত জায়গা থেকে ইয়াহুদিন আসারদেরকে বের করে দেওয়ার নির্দেশ ছিলাম তারা কি করলো স্বাধীনতা দরকার, দরকার দরকার শাসন ক্ষমতা এই অনুভূতি আর এই লোভ আমাদের ঢোকাইয়া দিয়া গোটা জাজিরা তুলে আরবকে টুকরা টুকরা কৈলাস বিভিন্ন নামে তাদেরকে পরিচিত করা হয়েছে কাতার উমান বাহরাই আরব আমিরাতামের একটা নির্দেশ জড়িত বের করে দাও বের করে দাও জাজিরাত আরব ওই শব্দ থাকবে না रक्त नहीं हुली खेला मोदी साहेब आबूधाबी ते विशाल मंदिर उद्बोधन आनी जरा फेटे जाए चोके देखे आरब कंट्री এয়ারপোর্টে ঢুকলে আপনাদের কাছে জানে আরব কান্ট্রি থাকদুরের কথা এটা মুসলমানদের কান্তি কিনা এটা সিদ্ধান্ত নিত মানুষ দুইবার তিনবার চিন্তা করবে এটা মুসলমানদের কান্তি হতে পারে যেব আশ্চর্য লাগবে এখানে আজান দেওয়া যাবে না যেখান থেকে এহুজিদেরকে বের করে দেওয়ার কথা খ্রিস্টানদেরকে বের করে দেওয়ার কথা আজকে তাদের সম্মানে ওই জায়গায় আজান নিষিদ্ধ খোঁজ দেখে না দুবাইতে যা খোঁজ করে ইন্টারন্যাশনাল এরিয়ার কি তার একটা কলব আছে জাজিরাত আরব হচ্ছে গোটা দুনিয়ার হাট আজকে হাট বিকল হয়ে যাচ্ছে গোটা দুনিয়ায় মুসলমান আসতে আস্তে বিকল হয়ে যাচ্ছে স্বাভাবিক কথা এটা এই জন্য ইয়াহুদ্দিন আসারাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই আর কান্ট্রিকুলা দুনিয়া আর কোথাও মানবাধিকার লঙ্ঘন হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয় না কোথাও মারণাস্ত্র নাই যত মারণাস্ত্র সব ইরাকে সব মিশরে সব লিবিয়ায় সব সিরিয়ায় সব লেবার সব জর্জানে সব সৌদি আরবে दोस्तों तुम्हारे आक्रमण कर लगे तुम्हारे आक्रमण कर लगभग सहाजे दाजाले चूड़ान टार्गेट हरब শয়তানের চূড়ান্ত রূপতারত্রু মু যখন আসবে শামের কোন এক রাস্তায় যখন তার আবির্ভাব হবে তখন তার টার্গেট থাকবে মক্কা মদিনা এতদিন পর্যন্ত তার दुनिया क्षमता से शक्ति जल के दीबे गोटा दुनिया ची बदीएक जो शेष मदिनारदिनार्जाल संगीत घर चलो हमला करते जखी ढुकते चाहिए मदिनार छा कि सात मूल सड़क सड़क गुल्जाल प्रत्येक सड़के তর বাড়ি হাতে তারা পাহারা দাঁড়িয়ে সেখানে আজও কোন ঘর বাড়ি হয় নাই খালি রাখা হয়েছে কেউ যখন মদিনায় যাবেন গাইড যারা তারা তো আপনাদেরকে মোটামোটা জিনিসগুলো দেখাই নিয়ে আসে উহ মানুষের দিলের গুহার মধ্যে পড়েছিলেন কোন জায়গায় সাহাবায় জীবন বাজি রেখে রসুলকে রক্ষার চেষ্টা করেছেন এই জায়গাগুলোতে নেয় না ওহুদ থেকে আসার সময় মসজিদে আহা মাটি চাপড়াবে জায়গায় নেয় না মানুষগুলাকে ওখানে নিলে ইমানে চেতনা জাগ্রত হইত আপনারা খুঁজে খুঁজে নিবেন এগুলা গাইডদেরকে ড্রাইভারদেরকে শর্ত দিয়া নিবেন যে ভাই আমাকে ওই জায়গাগুলোতে নিতে হবে আমাদের ছাত্ররা আছেন সেখানে আমাদের আমার কাছে পড়েছে এরকম কিছু ছাত্র আছে তারা মদিনায় গেলে আমাকে ঘুরে ঘুরে সব দেখায় আলহামদুলিল্লাহ আমার সব দেখা হয়েছে তো ওই ওই গিয়েছে কি করব দার্জাল তো নাই এখন দার্জাল শেষ চেষ্টা করবে মদিনায় ঢোকার জন্য মক্কায় ঢোকার জন্য পারবে না ইনশাল পারবে না আজও তারা চেষ্টা করে যাচ্ছে আস্তে আস্তে ওই তারা যাচ্ছে ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েল সিরিয়াকে টার্গেট করা হয়েছে কারণ তারা জানে আমরা বিশ্বাস না করলেও জানিটা নিশ্চিত আমাদের সহায়ক হয়ে আসবেন যিনি হত্যা করবেন দাজ্জালকে সিরিয়ার লুত নামক জায়গার ফটোকে দাজালকে তিনি হত্যা করবেন আমরা এটা বিশ্বাস করি মসিহ হাদিসে আরেকজনকেও বলা হয়েছে সে হচ্ছে অপেক্ষায় আছি মুসলমানদের দিলের তামান্না এটা ইনশাল আসবে চূড়ান্ত লড়াই হবে ইনশাল সেই লড়াইয়ে আলহামদুলিল্লাহ ইসলাম জিতে যাবে হজরত ঈসা আলী ইসলাম দাজালকে হত্যা করবে ইনশাল্লাহ ইসরায়েলের যেখানে আমরা বিশ্বাস করি না ওদের কিন্তু বিশ্বাসের কোন ঘাটতি নাই রসুলের প্রত্যেকটা কথার আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন কামতার আগে মুসলমান ইয়াহুদিদেরকে এইভাবে হত্যা করবে যে গাছের আড়ালে লুকাবে পাথরের আড়ালে লুকাবে পাথর ডাক দিয়া বলবে মুসলিম ও মুসলমান ও আল্লাহর আমার পিছনে ইহুদি লুকাইছে তাকে মারো গাছ দাগ দিয়ে বলবে মুসলিম ও আল্লাহর বান্দা মুসলমান আমার পিছনে ইয়াহুদি লুকাইছে তাকে হত্যা করো তার পিছনে যখনুদিরা লুকাবে এই গাছ কথা বলবে না আহারে মুসলমান এই কথা তুমি আর আমি বিশ্বাস করি আর না করি আজকে খবর নিয়ে দেখো ইসরায়েলের পাহাড় তারা চাঁদা উঠাইয়া তারা বিশ্বাস করে যেটা হবি তারা জানে জানে বলেই তাদের প্রস্তুতি বলছিলাম ওই যে লুচ যেখানে ঈসা আলিয়া হত্যা করবেন আমার আলোচনা দিকে চলে যাচ্ছে না আমি আবার চলে আসবো নিশা আল্লাহ একটু চলেন ঘুরে আসি কারণে জঙ্গির জার আগে দালে আলোচনা করলে হাজর ইমাম মাহাদি কালো পতাকা ঈসা আল ইসাল্লাম এই শব্দগুলো কাফেরদের জন্য বড় আতঙ্কের নাম আর আতঙ্কের ওই ভাইরাস তারা শুনলে এখন মনে করে ওই লোকটা মনে হয় জেহাদি এই লোকটার মধ্যে সন্ত্রাসের জার্ম জীবাণু আস কথায় বোঝা যায় এটা টার্গেট বানায় এই জাতীয় বই গুলা করা হয় এই যে দুষ্ট আমি ভয় পাই আর না পাই এ হচ্ছে চূড়ান্ত বাস্তবতা ঈসা তাকে হত্যা করবে অন্তর্ভুক্ত হইয়া দাও জান্নাত তোমার জন্য খোলা ক্ষমা লাভ আর হাদিস একটা কথা গতকালকেও হাদিসটা কোন বান্দা যখন কোন মান্দার ভয়ে কথা বলা ছেড়ে দেয় হক কথা সে মনে করে সে বেঁচে যায় না আল্লাহ যার ভয়ে হক ছেড়ে দিয়েছে আল্লাহ চাপায় আল্লাহ আমাদেরকে হেফাজত আমি আপনাদেরকে বলছি না অন্যদের মতো যে আসেন জিহাদি কাপালায় যোগ দেন একটা সময় আসবে এরকম ভাই আলামত আল্লাহ রসুল বলেছেন এটা একটা সময় আসবে তখন মুসলমান কাফির আল্লাহর দুশ্মন আল্লা বন্ধু ঈসা আমি অংশগ্রহণ করলেও হবে আমি অংশগ্রহণ না করলেও হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বলছিলাম ওই इजराइल जरा आज तैयारी तर की टार्गेट तारे क्योंकि मन हम टार्गेट हम जाले पालान एक मूलक व्यवस्था ঈসা আলী সালাম ধাওয়া করবেন দার জায়গায় আসবে ধাওয়া করার পর ইমাম মাহদি নামাজের জন্য দাঁড়াবেন ওই মসজিদের ঈসা মাথা চকচক করতে থাকবে মনে হয় যেন চুলগুলো ঝরছে পানি ঝরছে এমন অবস্থায় আসবে ঢুকবেন হজরত মেহাদি দেখবেন ইমামতের জন্য তাকে আহ্বান করবেন তিনি বলবেন না আপনি ইমাম এই জন্য আমরা ইমাম মাহাজি বলি শাসন করেছে যে তাকে মারে নাই তাকে তার উপর চূড়ান্ত শাস্তি সে প্রয়োগ করেছে এখনই প্রয়োগ করা শুরু হয়ে গেছে দার্জাল না আসলেও তার যারা সহযোগী তারা তাদের রাজ আয়মের চেষ্টা করছে করে যাচ্ছে যাচ্ছে যাবে মুসলমানদের জন্য পরীক্ষা আসবেই আপনি যতই বলেন এটাকে ঠেকানোর কোনো রাস্তা নাই তারা আপনার উপর হামলা করবেই করবে কোনো রাস্তা নাই শেষ চূড়ান্ত হজরত ঈসা আলিয়াসাল্লাম ঈশা যখন দাওয়া করবে। ওই লুট নামক জায়গায় ভাবখানা এমন যে ওই জায়গায় প্লেন রেডি থাকবে দাজ্জাল দৌড়ে ওইটা দিবে দৌড় না এইরকম চিন্তা আরে দাজ্জালের জালের স্প্রিট তোমার আমার হাতের বানানো প্লেন রকেট হচ্ছে অনেক বেশি গলে যাবে মানে তার শক্তি একদম ইশেষ হয়ে যাবে সে আর কিছুই করতে পারবে না ইসা আলাই সাল্লামকে দেখেই তো তার পায়সা মানুষ সহজ ভাবে বললাম আল্লাহ আল্লাহ দাঁত জাল আসার আগে যে জুলুমের মুসলমান আসার জন্য পুরো পরিবেশ তারা কায়ে করছে চেষ্টা করছে দাঁত প্রতিজন আপনার আমার ঘৃণা না থাকে হঠাৎ দেখেজন আমি ভয় পায় না যায়। আমার আকর্ষণ যেন তার মধ্যে থাকে আজকে দেখেন সিনেমায় বিশেষ করে খেলোয়াড়দের চুল গুলো দেখেন দার্জালের চুল এটা এখন স্টাইল হয়ে গেছে মুসলমানের সন্তান ওই স্টাইল গ্রহণ করছে চট্টগ্রামের এক ব্যান্ড পার্টি দেখলাম গত দুই দিন আগে যে তারা ওই এক চোখের দার্জালের ওই এক চোখের নিদর্শন আছে ঠিক নিচে লোকর নিচে এমন ভাবে আল্লাহ তৈরি করা হয়েছে আল্লাহকে নিচে দিয়া দার্জাল উপরে চড়ে গেছে ওরে মুসলমান তোমার আমার খবর নাই দার্জালের আমি আর তুমি সতর্ক নই আল্লাহ রসুল্লাহাম সহ এমন কোন নবিনাই রসুল বলেছেন এমন কোন নবীনাই যে নবী তার উন্মত সম্পর্কে ভয় দেখান নাই সতর্ক করেন নাই সাহায়ক রাম বলেন রসুল এমনভাবে বলতেন আমাদের ভয় রাখতো না জানি দার্জালে তোমাদের পক্ষ থেকে আমি যথেষ্ট তোমরা ভয় পাই রসুল কিভাবে বলতেন চিন্তা করেন দাদজাল আসবে কত রসুল জানিয়েছে সেটাকে আমাদের শেষ আলামতের অন্যতম বড় আলামতের অন্যতম অথচ এত এত ভয় ভয় দাঁত জাল এর খবর শুনলে এত বড় ভয়ঙ্কর ফিতনা দার জাল অথচ আমরা দাঁত সম্পর্কে জানিও না শুনিও না শুনতে দেওয়াও হয় না বলতে দেওয়া হয় না একটা অজানা আশঙ্কা আতঙ্ক ভাইরাস মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই আলোচনা করা যাবে না এই আলোচনা করলে দার্জালের বিরুদ্ধে মানুষ দাঁড়ানোর চেষ্টা করবে দার্জালের বাহিনীর বিরুদ্ধে মানুষ দাঁড়ানোর চেষ্টা করবে আমেরিকার সাথে আমার খাতির নষ্ট হয়ে যাবে ইহুদিদের সাথে আমার খাতির নষ্ট হয়ে যাবে মুসলিকদের সাথে আমার খাতির নষ্ট হয়ে যাবে কার সাথে তোমাদের খাতির নষ্ট হইলো কার সাথে বন্ধুত্ব হইল ইমানদারের দেখার বিষয় নয় ইমানদারের দেখার বিষয় হচ্ছে আমার রবের সাথে যেন আমার কানেকশন বিচ্যুত না হয় আমার রব থেকে যেন বিচ্ছিন্ন না হই ইমানদারের দিলের কথা এটা তুমি কি করবা কি করবা আমাকে আমাকে জেলেপুরি দিবা আমাকে শেষ করে দিবা আমাকে ফাঁসিতে দিবা আরে ভাই কি করবা তুমি যা ইচ্ছা তাই করো हम तो रबर कथागुलू हमार रसुलू भविष्यवाणी दिए रसुल उम्मद के सतर्क कर जिम्मेदारीारीर्भाग्य सौभाग्य रब पक्षार नबीर पक्ष हिसाब से दायित्व से इमानी जिम्मेदारी कलेक्टे बोलते ही उम्मद के सतर्क सचेतन करते ही मानुष दर्जल सुरत तुम्हें धैर्ो ना दर्जल चरित्र तुम लालन करो ना पालन करो ना ধারণ মতো বিভ্রান্ত যাকে বলেছেন রসুল বলেছেন ইয়াহুদিরা সুরে ফাতেহা শুনলে আর আমিন শুনলে তাদের খুব হিংসা হয় খুব কষ্ট পায় কেন কষ্ট পাবে না কারণ একজন তো এক নগুব মানি যার উপর আল্লাহ অসন্তুষ্টা দল মানে যারা গুমরা পথভ্রষ্টিরা আমিন্তোয়া করে আল্লাহর কাছে আমাদের উপর গজব করার জন্য এরা সবসময় আল্লাহর কাছে দোয়া করে আমরা পথভ্রষ্ট খ্রিস্টানরা আমরা পথভ্রষ্ট এই ঘোষণা তারা প্রত্যেক নামাজে দিয়ে যাচ্ছে অন্যরা আবার আমিন বলতেছে ভিন্ন আমার আর তোমার রাস্তা ভিন্ন তাদের রাস্তা জাহান নামের দিকে আমার আর তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা তো জগ্নাতের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে না আমি মোহতারামাজরিক আমি বলছিলাম আল্লাহ রসুল আলম বলা হয় আলম গোটা দুনিয়ার শুরু ওই মকটার জমিন গোটা ছিল পানি ঢেউ তৈরি হয়েছে ফেনা জমেছে ওই ফেনা থেকে আস্তে আস্তে চারাদিকে चौरिया सर्वप्रथम पहाड़ मक्कार जमीन गोटा दुनिया ठीक माना मक्का मकर जीरो पॉन्ट क्यों कारण अल्लाह जगह রহমতল আহানের রা আল্লাহ ভারী কিছু পরে ঢিল পড়লো তখন পানির ঢেউ সমান তালে আস্তে আসতে চারিদিকে ছড়ে যায় আর যদি এক সাইডে এ পরে একদিকে তাড়াতাড়ি ছড়াবে দিকে ওই পার যাইতে যাইতে সময় লাগবে আস্তে আস্তে ছড়াবে এটি তো স্বাভাবিক আল্লাহ তালা রহমতুল্লিল আলমীনকে গোটা জাহানের রহমতকে দুনিয়ার হাটের মধ্যে ঠিক মাঝখানে অস্ট্রেলিয়ায় থাকতো আমার আর আপনার পর্যন্ত ইমানের নামত আস্তে আস্তে সময় লাগতো তাই তো ঐতিহাসিকরা বলেন ইমান ইসলাম মদিনায় যাওয়ার আগে মাধ্যমে বাংলাদেশে চলে আসছে আল্লাহ বিভিন্ন হিজাতিক কারণে কারণে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠিয়েছেন এমন শহরে মক্কাতুল মকরমা এমন শহর বলে শহরটা কত চমৎকার নিরাপদ শহর নিরাপদ শহর এটা হাখল ইব্রাহিম আলী সালামের দুয়ার বরকত খালিল ইব্রাহিম আল্লাহর দোয়া করেছেন কবুল করেন এই দোয়া আল্লাহ করেছেন আমার কাছে খুব ভালো লেগেছিল আসাদ গেট যে গেট ওই গেটের মধ্যে দেখেছিলাম ওই দোয়াটা এখন আছে কিনা আমি জানিনা রব্বিজা আলহাজা আমিনা আল্লাহ শহরকে আপনি নিরাপদ বানাই দেন আলহামদুলিল্লাহ বড় চমৎকার দোয়া এটা बड़ो बड़ने झमेला कष्ट सब किसान अल्लाह तक्का बनाए कैमने जो पढ़ाशक्ति सर किसरा पारस्य सम्राट रोमान सम्राट रोमान साम्राज्य तत्कालीन समय दू साम्राज्य छोटा दुनिया मध्य तरह शक्ति सामर्थ्य छो बेस पड़ाशक्ति हिसाब से ते धरा हो দখল করলে এই দুই করার কথা গভর্নর খেল করেন আল্লাহ খালিল ইব্রাহিম আলী সালামের দোয়ার মধ্যেই ওই বিষয়টা ক্লিয়ার খালিল ইব্রাহিম তার সন্তানকে যখন মক্কায় রেখে যান আল্লাহর কাছে অনুয় বিনয় সুরে কথাগুলো বলেছিলেন রব্বানা রেখে যাচ্ছি এমন এক পাহাড়ি সমতল জায়গা যা বৃক্ষ লীন জল বালুকাময় জায়গা ও ভাই जगह गा नी फी एलका दखल करते हेफाज कर एक दिक महा गा निरापार दिक चम उल्लेख कर नदी के पाठान जमे दुनिया जाके बोला নবীকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মানুষ তো ওখানে আসবে খালিল ইব্রাহিম আলী সালসালামকে আল্লাহ হুকুম করার সময় এই কথাটা বলেছিলেন বাহনে করে গোটা দুনিয়া থেকে মানুষ চলে আসবে যেহেতু গোটা দুনিয়া থেকে মানুষ চলে আসবে দোস্ত যদি বৃষ্টির এলাকা হতো। আমাদের মত বৃষ্টি প্রধান এলাকা এইরকম হইলে আপনি চিন্তা করেন হজের মধ্যে মাঝে মধ্যে একটু বৃষ্টি হয় আহারে কি যে ভোগান্তি যারা একবার পরেছেন তারা জানা বৃষ্টি প্রধান এলাকা আল্লাহ বানান নাই যদি শীত হইত ঠান্ডায় এই গরমের তো ঠান্ডা এসি মধ্যে থাকে আল্লাহ তালার বিধানের পরিবর্তে আল্লাহ তারা চেয়েছেন গরম রাখতে এমন পর্যায়ের গবেষকরা বলেছেন আমার কথা নয় স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছে। মক্কা টেম্পারেচার এত সুন্দর এত চমৎকার থাকে হজের মৌসুমে িয়ার কিল হওয়ার জন্য মৃত্যু তাদের জন্য ধ্বংস হওয়ার জন্য ব্যাকটেরিয়া ওই জীবাণুগুলা ধ্বংস হওয়ার জন্য মক্টার টেম্পারেচারই যথেষ্ট এরপরেও যদি ভিতরে কোন সমস্যা তৈরি হয় বলে তারপরেও তোমার জন্য চিকিৎসা আছে আল্লাহ রসুল জানাইয়া দিছেন মাউ উল জম শিফা উল্লি দা তোমার যদি কোন সমস্যা থাকে পান আল্লাহ রসুল বলেছেন সমস্ত রোগের চিকিৎসা চিন্তা করেছেন কি সুন্দর জায়গা নির্বাচন করেছেন রসুলের জন্য সুবাহ আল্লাহ সব দিক থেকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন কত বলে হাবিব সাল্লিশাল্লাহ এত মর্যাদা আপনার এই জায়গার যেখানে আপনাকে আমি পাঠিয়েছি কেউ নামাজ পড়ে আপনি আপনার যদি এক বক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার আমল সেটা বাড়াইতে বাড়াইতে এক লক্ষ গুণ অন্য জায়গা থেকে মক্কার মূল্য মক্কার সম্মান মক্কার মর্যাদা কত উঁচা সুহান দি আলহামদুলিল্লাহ এই মুসলমান সেই নবীর যদি ইয়াহুদিন আসার অনুসরণ থেকে তুমি মুখ ফিরাও তাদের থেকে যদি মুখ ফিরাও মুখ ফিরায় যদি তুমি মোহাব্বতের সাথে তোমার হাবিবের লিবাসটা ধারণ করো তোমার হাবিবের সৌরভটা ধারণ করো তোমার যায়। আমার হাবিবের ওই মর্যাদাকে মূল্যায়ন করা আমাকে আল্লাহ কবুল করেছেন ওই নবীর উম্মত হওয়ার আমি এই নয়ের সুক্রিয়া আদায় করব। এই নয়ের সুক্রিয়া হচ্ছে আল্লাহর হাবিবের মতো নিজের জীবনটা তৈরি করার চেষ্টা করা সেই আশা আপনাদের কাছে বিশেষত আমার যুবক ভাইদের কাছে বিশেষত এরাই বেশি বিভ্রান্ত হচ্ছে এদের চুলের কাটিং রেখে আমার বড় কষ্ট লাগে একদিক দিয়া সাঁচে অন্যদিক চুলের কাটিং দেখলে মাঝে মধ্যে হাসি পায় এটা কি মুরগির লেস না অন্য কিছু চুলের কাটিং দেখলে সন্দেহ লাগে মানুষের চুল না মুরগির তুমি রাখছ কেন কারণ এই স্টাইলে যে তোমার প্রিয় খেলোয়াড় চুল রাখি তো তুমি চিন্তা করো তুমি বুঝো তুমি ইনশাল এটা আমার কথা নয় এটা হাবিবের কথা রসুল বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আমরা আমাদের হাবিবকে ভালোবাসি ইনশাআল্লাহ ভালোবাসবো ইনশাল প্রমাণ দিব নিজের মধ্যে আমাদের প্রতি মাসেই তো আপনাদের ইতিমধ্যে আপনাদের মুখস্থ হয়ে গেছে প্রতি মাসের কবে মাসা আল্লাহ শবত নিলাম পড়াই আছে কিনা প্রতি মাসের দ্বিতীয় বুধবার ইসলামী মজলি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড় আনন্দিত আনন্দিত মানে উচ্ছ্বাসের আনন্দ খুশি লাগে এই মজমা আলহামদুলিল্লাহ আপনারা কবুল করেছেন আশপাশ থেকে ওলামাইকরাম আসেন বিভিন্ন মসজিদের ইমাম খতিবরা আসেন এটা আমাদের জন্য চরম পাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বড় সুসংবাদ আছে এই মাসের জন্য আপনাদের জন্য বড় সুসংবাদ আমাদের হজরত আমার শেখ আমার পীর আমার মুর্শিদ হজরতান সবার দাওয়াত হজরতের বয়ান শোনার জন্য মনে থাকার কথা রমজানের আগে হজরত এসে আমাদের এই মজমাত আমাদের এই মাহফিল ইসলাহিম মজরিসের ঘোষণা দিয়েছিলেন যার হাতে ঘোষণা হয়েছিল তিনি আসবেন এবং আমাদের ওয়াদ ইনশা আল্লাহ সেটা হচ্ছে আমি আমাদের কমিটির সাথে এখনো বুঝাপড়া করি নাই এটা বাধা দেওয়ার কিছু নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সহযোগিতা করবেন অতীতের মতো আমি যেভাবে চাচ্ছি তারা ওইভাবেই আমাকে সহযোগিতা করছে একদিনের জন্য আলহামদুলিল্লাহ সামনেও করবেন আমরা এই মসজিদটা মসজিদ আমাদের এখানে রুটিন হচ্ছে ওস্তাদ বসের এসার পর আপনি পড়তে পারেন না আপনার এসার পর সময় হয় একটু ফাঁক পাট অথচ আমাদের এখানে রুটিন হচ্ছে আসরের পর ওস্তাদ আপনি পড়তে পারেন আপনি দোকানদারি করেন আমাদের টাইম হচ্ছে রাতে আপনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান আপনি পড়তে পারেন না ওই জন্য আমি চিন্তা করেছি ইনশাল্লা তারা রাজি হবে। আপনাদের সহযোগিতা লাগবে পরামর্শ আরো চাই দোয়াও চাই ফজরের একজন ফজোর তিনজন লাগুক যতজন উস্তাদ লাগে সারাক্ষণ মসজিদে একজন উস্তাদ বসে থাকবেন আপনার সকালে টাইম সকালে এসে পরে যান সকাল দশটায় টাইম দশটায় এসে পরে যান বারোটায় টাইম বারোটায় এসে পরে যান জোরের পরে সুযোগ জোরের পরে এসে পরে যান আসলে পরে শুধু আসলে পরে এসে পড়ে যান দশটায় সুযোগ দশটায় এসে পড়ে যান করা দরকার আমরা করবো ইনশাল আপনারাও তো আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ দোকানদাররা আছেন পাঁচজন স্টাফ আপনার আপনি পাঁচজন স্টাফ জন্য রুটিন বানিয়ে আনেন এই তুমি দশটা থেকে এগারোটায় মসজিদে দেয়া করবা সে মসজিদে তেলামত করে বসে বসে আরে ভাই এটা আপনার দোকানের জন্য একটা বরকতের মসজিদা হতো হইতে পারে আপনি ওই দিকটা ব্যবসা করবেন আপনার দোকানের একজন মসজিদে বৈশা আখেরাতের ব্যবসা করবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি আপনাদের দাওয়াত রইল এই বুধবার বাদেশ ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ